রহমান আল্লাহ নামে। সুরা মারিয়াম এ হচ্ছে তোমার মালিকের অনুগ্রহের কথাগুলো স্মরণ করা যা তিনি তাঁর এক অনুগত বান্দা জাকারিয়ার উপর প্রেরণ করেছিলেন যখন সে একান্ত নীরবে তার মালিককে ডাকছিল সে বলেছিল হে আমার মালিক আমার শরীরের হাড় দুর্বল হয়ে পড়েছে এবং আমার মাথা শুভ্রজল হয়ে গেছে তুমি আমার দোয়া কবুল করো হে আমার মালিক আমি তো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি আমার মৃত্যুর পর আমি আমার পেছনে পড়ে থাকা আমার ভাই বন্ধুদের দিনের ব্যাপারে আশঙ্কা করছি অপরদিকে আমার স্ত্রী হচ্ছে বন্ধা সন্তান ধারণে সে সক্ষম নয় তাই তুমি একান্ত তোমার কাছ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করুক যে আমার উত্তরাধিকারিত্ব করবে উত্তরাধিকারিত্ব করবে ইয়াকুবের বংশের হে আমার মালিক তুমি তাকে একজন সন্তোষ ভাজন ব্যক্তি বানাও আল্লাহ বললেন হে জাকারিয়া আমি তোমাকে একটি ছেলে হওয়ার সুখবর দিচ্ছি তার নাম হবে ইয়াহিয়া এর আগে এ নামে আমি কোনো মানুষের নামকরণ করিনি সে বলল হে আমার মালিক আমার ছেলে হবে কিভাবে আমার স্ত্রী তো বন্ধা এবং আমি নিজেও এখন বার্ধক্যের শেষ সীমানায় এসে উপনীত হয়েছি আল্লাহ বললেন হ্যাঁ এটা এভাবেই হবে তোমার মালিক বলছেন এটা আমার জন্য নিতান্ত সহজ কাজ আমি তো এর আগেও তোমাকেও সৃষ্টি করেছিলাম যখন তুমি কিছুই ছিলে না সে বলল হে আমার মালিক আমাকে এজন্য কিছু একটা নিদর্শন বলে দাও তিনি বললেন হ্যাঁ তোমার নিদর্শন হচ্ছে সুস্থ থেকেও তুমি ক্রমাগত তিন রাত মানুষদের সাথে কোন রকম কথাবার্তা বলবে না অতপর সে কামড়া থেকে বেরিয়ে তার জাতির লোকদের কাছে এলো এবং ইশারা ইঙ্গিতে তাদের বুঝিয়ে দিল। তারা যেন সকাল সন্ধ্যা আল্লাহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এরপর এক সময় ইয়াহিয়া জন্ম হল সে যখন বড় হলো তখন আমি তাকে বললাম হে ইয়াহিয়া আমার কেতাবকে তুমি শক্ত করে ধারণ করো আসলে আমি তাকে ছেলেবেলাই বিচার দান করেছিলাম যে আমার একান্ত কাজ থেকেই হৃদয়ে কোমলতা ও পবিত্রতা লাভ করল সে ছিল আসলেই একজন পরেজগার ব্যক্তি তদুপরি সে ছিল পিতা একান্ত অনুগত কখন অবাধ্য ও নাফরমান ছিল না তার প্রতি শান্তি বর্ষিত হয়েছিল যেদিন তাকে জন্ম দেওয়া হয়েছে শান্তি বর্ষিত হবে সেদিন যেদিন সে মৃত্যুবরণ করবে এবং যেদিন পুনরায় সে জীবিত হয়ে পুনরুত্থিত হবে এ কেতাবে মরিয়ামের কথা তুমি তাদের স্মরণ করিয়ে দাও বিশেষ করে সেই সময়ের কথা যখন সে তার পরিবারের লোকজনদের কাছ থেকে আলাদা হয়ে পূর্ব দিকের একটি ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল অতপর লোকদের কাছ থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল আমি তার কাছে আমার রুহ জিব্রাইলকে পাঠালাম সে পূর্ণ মানুষের আকৃতিতে তার সামনে গিয়ে আত্মপ্রকাশ করল সে বলল হে আগত ব্যক্তি तुम्हें भय करो तुम्हारे तुम्हार तो जैनो तुम्हा दिये जेते पारी। शे की बोल तुम्हें कि आज पर्त को स्पर्श करनी और ना कसिल से बोल हम तुम्हारे मालिक তা আমার জন্য খুবই সহজ কাজ এবং আমি তাকে মানুষদের জন্য কুদরতের একটি নিদর্শন ও আমার কাছ থেকে অনুগ্রহ একটি মানুষ বানাতে চাই মূলত এটা ছিল আমার পক্ষ থেকে এক স্থিরীকৃত ব্যাপার অতঃপর সে তাকে গর্বে ধারণ করল এবং তাকে সহ দূরে কোনো এক জায়গায় চলে গেল তারপর প্রসব বেদনাথ তাকে আশ্রয়ের জন্য এক খেজুর গাছের নিচে নিয়ে এল সে বলল হায় এর আগে যদি আমি মরে যেতে পারতাম তাহলে কষ্ট আজ আমার সইতে হতো না এবং আমি যদি মানুষদের স্থিতি থেকে সম্পূর্ণ বিস্মৃত হয়ে যেতাম তখন একজন ফেরেস্তাকে তার নিচের দিক থেকে আহ্বান করে বলল হে মারিয়াম কোন রকম দুঃখ না। তোমার মালিক তোমার পিপাসের নিবারণের জন্য তোমার পাদদেশে একটি পানির ঝর্ণা বানিয়ে দিয়েছেন তুমি এই খেজুর গাছের কাণ্ড তোমার দিকে নাড়া দাও দেখবে তা তোমার উপর পাকা ও তাজা খেজুর ফেলছে অতপর মজা করে এ গাছের খেজুর খাও এবং এ ঝর্নার পানীয় পান করো এবং সন্তানের দিকে তাকিয়ে তোমার চোখ জুড়াও ইতিমধ্যে যদি তুমি মানুষদের কাউকে দেখো তাহলে বলবে আমি আল্লাহ নামে রোজার মানত করেছি এ কারণে আমি আজ কোন মানুষের সাথে কথা বলব না অতপর সে তাকে নিজের কোলে তুলে নিজের জাতির কাছে ফিরে এলো লোকেরা তার কোলে সন্তান দিকে বলল হে মারিয়াম তুমি তো সত্যি এক অদ্ভুত কাণ্ড করে বসেছ হে হারুনের বোন একই করলে তুমি তোমার পিতা তো কোন অসৎ ব্যক্তি ছিল না তোমার মাতাও তো চারিত্রিক দিক থেকে কোনো খারাপ মহিলা ছিল না সবাইকে তার কোলে শিশুটির দিকে ইশারা করে বলল তোমাদের যদি কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে একেই জিজ্ঞেস করো তারা বলল আমরা তার সাথে কিভাবে কথা বলবো। যে এখনো দোলনাস শিশু এ কথা শুনেই সে শিশু বলে উঠল হাঁ আমি হচ্ছি আল্লাহতালার বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে তিনি নবী বানিয়েছেন যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে তার অনুগ্রহ ভাজন করবেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন আমি বেঁচে থাকি যতদিন যেন আমি নামাজ প্রতিষ্ঠা করি এবং জাকাত প্রদান করি আমি যেন মায়ের প্রতি অনুগত থাকি আল্লাহ শুকর। তিনি আমাকে নাফর মান করে পয়দা করেননি আমার ওপর ছিল আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি শান্তি থাকবে সেদিন যেদিন আমি আবার মৃত্যুবরণ করব এবং মৃত্যুর পরে যদি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব এ হচ্ছে মারিয়াম পুত্র ঈসা এবং এ হচ্ছে তার আসল ঘটনা জানিয়ে তারা অযথাই সন্দেহ করে তারা বলে সে আল্লাহতালার সন্তান কিন্তু সন্তান গ্রহণ করা তালার কাজ নয় তিনি এ থেকে অনেক পবিত্র তিনি যখন কোনো কিছু করতে চান তখন শুধু বলেন হও এবং সাথে সাথেই তা হয়ে যায় অবশ্যই আল্লাহ তালা আমার মালিক এবং তোমাদেরও মালিক অতএব তোমরা সবাই তাঁরই গোলামি করো আর এটাই হচ্ছে সহজ ও সরল পথ এরপর তাদের দলগুলো নিজেদের মাঝে মারিয়াম পুত্রকে নিয়ে নানা মতানৈক্য সৃষ্টি করল অতঃপর যারা আল্লাহ তালার ঘোষণা অস্বীকার করল তাদের জন্য রয়েছে এক কঠিন কিয়ামতের দিনের দুর্ভোগ যেদিন এরা আমার সামনে এসে হাজির হবে সেদিন তারা ভালো করেই শুনবে এবং ভালো করেই দেখতে পাবে কিন্তু আজ এ জালেমরা না শোনা ও না দেখার ভান করে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়ে আছে হিন্নাবি সেই আক্ষেপের দিনটি সম্পর্কে তুমি এদের সাবধান করে দাও যেদিন জান্নাত জাহান নামের ব্যাপারে এখন তো এরা এ ব্যাপারে গাফিলাতে ডুবে রয়েছে তাই ওরা আল্লাহর ইমান আনছে না নিশ্চয়ই পৃথিবীর মালিক হব আমি এবং তার উপর যা কিছু রয়েছে সে সবেরও আর তাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে হে নবী কেতাবে তুমি ইব্রাহিমের ঘটনাকে স্মরণ করো অবশ্যই সে ছিল এক সত্যপাতী নবী বিশেষ করে সে সময়ের কথা যখন সে তার পিতাকে বলল হে আমার পিতা তুমি কেন এমন একটা জিনিসের পুজো করো যা দেখতে পায় না কিছু শুনতে পায় না যা তোমার কোনো কাজেও আসবে না হে আমার পিতা আমার কাছে আল্লাহ তালা সৃষ্টি রহস্য সম্পর্কে যে জ্ঞান এসেছে তা তোমার কাছে আসেনি অতএব তুমি আমার কথা শোনো আমি তোমাকে সঠিক পদ দেখাবো। হে আমার পিতা সে জ্ঞানের মৌলিক কথা হচ্ছে তুমি শয়তানের গোলামি করো না কেননা শতান হচ্ছে পরম দয়ালু আল্লাফরমান হে আমার পিতা আমার ভয় হচ্ছে নাফরমান নফরমানের গোলামি করলে পরম দয়ালু আল্লা তালার কোন আজাব এসে তোমাকে স্পর্শ করবে আর এর ফলে জাহান নামে তুমি শয়তানেরই সাথী হয়ে যাবে সে বলল হে ইব্রাহিম তুমি কি আসলেই আমার দেবদেবীগুলো থেকে বিমুখ হয়ে যাচ্ছ তবে শোন এখনও যদি তুমি এসব থেকে ফিরে না আসো তাহলে অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করব আর যদি বেঁচে থাকতে চাও তাহলে তুমি চিরতরে আমার কাছ থেকে আলাদা হয়ে যাও সে বলল আচ্ছা তোমার প্রতি আমার সালাম আমি তোমার কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি কিন্তু এ সত্ত্বেও আমি আমার মালিকের কাছে তোমার জন্য মা ফেরাত কামনা করতে থাকব। অবশ্যই আল্লাহ আল্লাহতালা আমার প্রতি অতিশয় মেহরবান আমি তোমাদের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি এবং আল্লাহ আল্লাহতালাকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো তাদের সবার কাছ থেকেও আলাদা হয়ে যাচ্ছি আমি তো আমার মালিককেই ডাকতে থাকব আশা করি আমার মালিককে ডেকে আমি কখনো ব্যর্থকাম হব না অতঃপর যখন সে সত্যিই তাদের কাছ থেকে পৃথক হয়ে গেল এবং পৃথক হয়ে গেল তাদের থেকে যাদের ওরা আল্লাহ তালার বদলে ডাকত তখন আমি তাকে ইসহাক ও ইসহাক পুত্র ইয়াকুব দান করলাম এদের সবাইকেই আমি নবী বানিয়েছি আমি তাদের ওপর আমার আরো বহু অনুগ্রহ দান করেছি এবং মানুষদের মাঝে আমি তাদের সু উচ্চ সম্মান করেছি হে নবী তুমি এ ঘটনা স্মরণ করো অবশ্যই সে ছিল এক বান্দা সে ছিল রসুল নবী আমার কথা শোনার জন্যে আমি তাকে তুর পাহাড়ের ডান দিক থেকে ডাক দিলাম এবং তাকে আমি গোপন তথ্য সমৃদ্ধ কথা বলার জন্য আমার নিকটবর্তী করলাম আমি আমার নিজ অনুগ্রহে তার ভাই হারুনকে নবী বানিয়ে তাকে তার সাহায্যকারী হিসেবে দান করলাম এ কেতাবে তুমি ইসমাইলের কথাও স্মরণ করো নিশ্চয়ই সে ছিল যথার্থ প্রতিশ্রুতি পালনকারী আর ছিল রসুল নবী সে তার আপনজনদের নামাজ প্রতিষ্ঠা করা ও জাকাত আদায় করার আদেশ দিত উপরন্তু সে ছিল তার মালিকের একান্ত পছন্দনীয় ব্যক্তি হে নবী তুমি এ কিতাবে ইদ্রিসের কথাও স্মরণ করো। সেও ছিল একজন সত্যপাদী নবী আমি তাকে উচ্চ মর্যাদায় সমাসীন করেছিলাম এরা হচ্ছে সেসব নবী যাদের উপর আল্লা অনুগ্রহ করেছেন এরা সবাই ছিল আদমের বংশোদ্ভূত যাদের তিনি মহাপ্লাবনের সময় নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছেন, এরা তাদেরই বংশের লোক এদের কিছু লোক ইব্রাহিম ও ইসরায়েলের বংশোদ্ভূত উপরন্তু যাদের তিনি হেদায়তের আলো দান করেছিলেন এবং যাদের তিনি মনোনীত করেছিলেন এরা হচ্ছে তাদেরই অন্তর্ভুক্ত এদের অবস্থা ছিল এই যখনই এদের সামনে পরম করুণাময় আল্লাহ আয়াতসমূহ তেলাওয়াত হতো তখন এরা আল্লাহ আল্লাহকে সাজদা করার জন্য ক্রন্দনরত অবস্থায় তাদের তাদের পর অপদার্থ বংশধররা এল তারা নামাজ বরবাদ করে দিল এবং নানা পাশবিক লালসার অনুসরণ করল অতএব অচিরেই তারা তাদের এক গুমরাহীর পরিণাম ফলের সাক্ষাৎ পাবে কিন্তু যারা তওবা করেছে ইমান এনেছে এবং নে কাজ করেছে তাদের কথা আলাদা তারা তো জান্নাতে প্রবেশ করবে সেদিন তাদের উপর কোন রকম জুলুম করা হবে না স্থায়ী জান্নাত এমন এক অদৃশ্য বস্তু যার ওয়াদা আল্লাহ আল্লাহতালা তার বান্দাদের কাছে দিয়ে রেখেছেন অবশ্যই তার ওয়াদা পূরণ হয়েই থাকবে সেখানে তারা কোনো অর্থহীন কথা শুনতে পাবে না চারিদিকেই থাকবে শুধু শান্তি আর শান্তি সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য নিত্য নতুন ছাড়া অবতরণ করি না আমাদের সামনে পেছনে যা কিছু আছে যা কিছু আছে এর মধ্যবর্তী স্থানে তা সবই তো জন্য মূলত তোমার মালিক কখনো কাউকে ভুলে থাকেন না তিনি আসমান সমূহ জমিনের মালিক এবং তিনি মালিক এদের উভয়ের মাঝে যা কিছু আছে তারও অতএব তোমরা একমাত্র তাঁরই গোলামি করো তার গোলামির উপরই কায়ে তাঁর সমগুণ সম্পন্ন এমন কোন নাম কি জানো যে তুমি তার গোলামী করবে কিছু সংখ্যক মূর্খ মানুষ বলে একবার আমার মৃত্যু হলে আমি কি জীবিত অবস্থায় মাটির ভেতর থেকে পুনরুচ্ছিত হব নির্বোধ মানুষটি কি একবারও চিন্তা করে না এর আগে তো আমি তাকে সৃষ্টি করেছি অথচ সে তখন কিছুই ছিল না অতএব তোমার মালিকের শপথ আমি অবশ্যই এদের একত্রিত করব একত্রিত করব শয়তানদেরও অতঃপর এদের সবাইকে হাটু গাড়া অবস্থায় জাহান নামের চারপাশে এনে জড় করব তারপর আমি অবশ্যই এদের প্রত্যেক দলের মধ্যে থেকে দয়াময় আল্লাহ তালার প্রতি যারা সবচেয়ে বেশি বিদ্রোহী ছিল তাদের খুঁজে খুঁজে বের করে আনব ওদের মধ্যে যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবার অধিকতর যোগ্য আমি তাদের সবার চাইতে বেশি জানি জাহান তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তিও হবে না যাকে এর উপর দিয়ে পার হতে হবে না। এটা হচ্ছে তোমার মালিকের সিদ্ধান্ত। এ পার আমি শুধু ওসব মানুষদেরই মুক্তি দেব যারা দুনিয়ার জীবনে আল্লাহ তালাকে ভয় করেছে অবশিষ্ট জালেমদের আমি নতজানো অবস্থায় সেখানে রেখে দেব যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয়েছে তখন তারা ইমানের বদলে কুফরি করেছে তারা ইমানদারদের লক্ষ্য করে বলে বলতো আমাদের উভয় দলের মাঝে কোন দলটি মর্যাদায় শ্রেষ্ঠতর ও কোন দলের মাহফিল বেশি শান্দার অথচ ওদের পূর্বে কত শান্দার মাহফিলের অধিকারী মানব গোষ্ঠীকে আমি নির্মূল করে দিয়েছি যারা আজকের এই কাফেরদের চাইতে সহায় সম্পদ ও প্রাচুর্যের বাহাদুরিতে ছিল অনেক শ্রেষ্ঠ বল যে ব্যক্তি গুমরাহিতে নিমজ্জিত থাকে তাকে দয়াময় আল্লাহ তালা অনেক ঢিল দিতে থাকেন যতক্ষণ না তারা সে বিষয়টি সচক্ষে প্রত্যক্ষ করবে যে বিষয়ে তাদের সতর্ক করা হচ্ছে হয় তা হবে আল্লাহ আল্লাতালার শাস্তি নতুবা হবে কেয়ামত তেমন সময় উপস্থিত হলে তারা অচিরেই একথা জানতে পারবে কোন ব্যক্তিটি মর্যাদায় নিকৃষ্ট ছিল এবং কার জনশক্তি ছিল দুর্বল এর বিপরীত যারা হেদায়তের পথে চলে আল্লাহ আল্লাতালা দিন দিন তাদের হেদায়তের পরিমাণ বাড়িয়ে দেন হেন তোমার মালিকের কাছে তো স্থায়ী জিনিস হিসেবেও তা তেমনি উত্তম তুমি যে আমার আয়াতসমূহকে প্রত্যাখ্যান করে এবং অধ্যের সাথে বলে বেড়ায় কেয়ামতের দিন আমাকে অবশ্যই আমার মাল ও সন্তান ফেরত দেয়া হবে সে কি অদৃশ্য জগতের কোন খবর পেয়েছে না দয়াময় আল্লা তালার কাছ থেকে এ ব্যাপারে সে কোন প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে না এর কোনোটাই নয় যা কিছু সে বলে আমি তার প্রতিটি কথাই লিখে রাখব এবং সে হিসেবেই কেয়ামতের দিন আমি তার শাস্তি বাড়াতে সে যা কিছু আজ বলছে আমি হব তার অধিকারী আর সে একান্ত একা ও নিঃসঙ্গ অবস্থায় আমার কাছে ফিরে আসবে এরা আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্যদের মাবুথ বানায় যেন এরা তাদের জন্য সাহায্যকারী হতে পারে না আমতে দিন বরং এরা তাদের এবাদতের কথা সম্পূর্ণত অস্বীকার করবে এরা তখন তাদের বিপক্ষ হয়ে যাবে হে নবী তুমি কি এ বিষয়টির প্রতি লক্ষ্য করি আমি কিভাবে কাফেরদের ওপর শয়তানদের ছেড়ে দিয়ে রেখেছি তারা আল্লাহ আল্লাতালার বিরুদ্ধে তাদের ক্রমাগত উৎসাহ দান করছে অতএব তুমি এদের আজাবের ব্যাপারে কোন রকম তাড়াহুড়ো করো না আমি তো এদের চূড়ান্ত ধ্বংসের দিনটি গণনা করে যাচ্ছি সেদিন আমি পারেগার বান্দাদের সম্মানিত মেহমান হিসেবে দয়াময় আল্লাহ তালার কাছে একত্রিত করব আর না জাহান্ন দিকে তৃষ্ণার্থ উটের ন্যায় তাড়িয়ে নিয়ে যাব সেদিন কোন মানুষই আল্লাহতালার দরবারে সুপারিশ পেশ করার ক্ষমতা রাখবে না হ্যাঁ যদি কেউ আল্লাহতালার কাছ থেকে তেমন কোন প্রতিশ্রুতি নিয়ে রাখে তবে তা ভিন্ন কথা এ মূর্খ লোকেরা বলে করুণাময় তালা সন্তান গ্রহণ করেছেন তুমি এদের বলো এটি অত্যন্ত কঠিন একটি কথা তোমরা যা আল্লাহ তালা সম্পর্কে নিয়ে এসেছ এত কঠিন কথার কারণে হয়তো আসমান ফেটে উপক্রম হবে বিদীর্ণ হয়ে যাবে পাহাড় সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এর কারণ এরা দয়াময় আল্লাহ তালার জন্যে সন্তান হওয়ার কথা বলেছে অথচ সন্তান গ্রহণ করা আল্লাহ তালার জন্যে কোন অবস্থাই শোভনীয় নয় কেননা আসমান সমূহ ও জামিনে যা কিছু আছে তাদের মাঝে কিছুই এমন নেই যা কেয়ামতের দিন দয়াময় আল্লাহতালার সম্মুখে তার অনুগত বান্দা হিসাবে উপস্থিত হবে না তিনি তার সৃষ্টি সবকিছুকে কড়ায় গণ্ডায় গুনে তার পূর্ণাঙ্গ হিসাবে রেখে দিয়েছেন কেয়ামতের দিন এদের সবাই নিঃসঙ্গ অবস্থায় তাঁর সামনে আসবে যারা আল্লাহ আল্লাহতালার উপর ইমান আনে এবং নেক কাজ করে আল্লাহতলা অচিরেই তাদের জন্য ভালোবাসার সৃষ্টি করে দেবেন আমি তুমি কোরআনকে তোমার ভাষায় সহজ করে নাজিল করেছি যাতে করে তুমি এর দ্বারা যারা আল্লাহ আল্লাহকে ভয় করে তাদের জানাতে সুসংবাদ এবং ব্যাপারে যে জাতি খামাখা ঝগড়া করে তুমি তাদেরও এ দিয়ে সাবধান করে দিতে পারো তাদের আগেও আমি বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি এদের কোনো রকম অস্তিত্বকে তুমি এখন অনুভব করো না শুনতে পাও এদের কোন ক্ষীণতম শব্দ